আলহামদুলিল্লাহ রবিলাম সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি জীবনের রং ধনু এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের জীবনটি একটি রংধনুর ধনুর মতো আকাশের রং আমরা উপভোগ করেছি তেমনিভাবে আমাদের জীবনে রং ধনু আছে সেটাকে আমরা উপভোগ করতে হবে আর জীবনের রং এই প্রোগ্রামটি আপনাদের কাছে জীবনের বিভিন্ন রং এবং রূপকে তুলে ধরার চেষ্টা করছে যাতে করে ওই রং এবং রূপগুলোর পবিত্রতা সৌন্দর্য আমরা বজায় রাখতে পারি এবং আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি আল্লাহ দেয়া বিধান অনুযায়ী আমাদের সকল অনুভূতিগুলোকে আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা আগে আলোচনা করেছিলাম যে কোরআনের আলোকে হাদিসের আলোকে এমনকি বাইবেলের আলোকে ভালোবাসা কয়েকটি ভাগ বিভক্ত প্রথম ভালোবাসাটি হচ্ছে ডিভাইন লাভ অর্থাৎ আধ্যাত্মিক ভালোবাসা আধ্যাত্মিক ভালোবাসাটি সম্পর্কে আজকে আমরা বিশেষভাবে জোর দেব যে আমার ভালোবাসাটি কার জন্য নিবেদিত হওয়া দরকার প্রথম হলো যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আমার গভীর ভালোবাসা থাকতে হবে আমরা পৃথিবীতে আমাদের সচটাকে দেখিনি কিন্তু আমাদের সচটাকে আমাদের খুবই নিকটেই আছেন তার সস্তা তিনি তার খুবই নিকটেই থাকেন মানুষ যখন অস্থির হয়ে পড়ে বিপদে পড়ে যায় সমুদ্রের উত্তাল তরঙ্গে কিংবা জঙ্গলের কোন গহিনে তখন সে কাউকে খুঁজে পায় না সাহায্য করার জন্য বলেন যে আমি তোমার খুবই নিকটে আছি তুমি দেখবে তোমার ডাকে আমি তিনি বিপদগ্রস্ত অস্থির অবস্থায় আছে তারা কাকে পাবে যে তাকে ডাকবে যে তাদের অস্থিরতাকে বিদূরিত করতে পারে তাদের হতাশাকে দূর করতে পারে এমন কি আছে আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ আমার রব আমার সষ্টা তিনি আমার পরম বন্ধু আমার ভালোবাসা পরিপূর্ণভাবে ভাবে নিবেদিত হবে তারই জন্য কারণ তিনি আমাকে নিঃশ্বাস তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন তিনি আমাকে চমৎকার গঠন দান করেছেন তিনি আমাকে খাবার যোগান দিচ্ছেন তিনি আমাকে থাকার ব্যবস্থা করেছেন আমার জন্য জগৎকে তিনি সাজিয়েছেন চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন কাজী তার প্রতি যদি আমার ভালোবাসা নিবেদিত না হয় কার জন্য আমার ভালোবাসাটি নিবেদিত হতে পারে যিনি আমার প্রতি এত দয়ালু তার প্রতি আমি ভালোবাসা নিবেদিত করব না কাজেই যৌক্তিক কারণে প্রথম ভালোবাসাটি মানুষের সবচেয়ে বেশি কঠিন ভালোবাসা যার জন্য হবে তিনি হচ্ছে তার রব এবং পৃথিবীর অন্যান্য সকল ভালোবাসার তুলনায় তার ভালোবাসা সবসময় প্রাধান্য পেতে হবে এবং আল্লাহ আল্লাহতালা এই জন্যই বলছেন যারা বাস্তব অর্থে বিশ্বাসে তারা আল্লাহর প্রতি সবচেয়ে কঠিন ভালোবাসার অধিকার আমাদের ভালোবাসা আজকে নিজের পরিবারের জন্য নিজের সন্তানদের জন্য জগতের জন্য সব ভালোবাসা আমরা বিলিয়ে দিতে পারি কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকেই যদি আমি চিনতে না পারি তার প্রতি যদি আমি ভালোবাসা নিবেদন করতে না পারি তাহলে অত্যন্ত আমার ভালোবাসাটি নিরর্থক আমি ব্যর্থ আমি সাফল্য অর্জন করতে পারিনি কারণ যিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি আমি ভালোবাসা করতে পারিনি অন্যান্য সকল ভালোবাসা ক্ষণস্থায়ী সষ্টার প্রতি ভালোবাসা চিরস্থায়ী কারণ আমার মায়ের প্রতি ভালোবাসা আমার বাবার প্রতি ভালোবাসা সেটা সাময়িক ধীরে ধীরে সেটা কমে যায় আমরা যদি একটু চিন্তা করে দেখি তাহলে দেখতে পাবো একটি ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে সর্বপ্রথম দুনিয়াতে আসে তখন মা ছাড়া সে কিছুই বুঝে না মায়ের গর্ভে যেমন মায়ের সাথে একীভূত হয়েছিল দুনিয়াতে আসার পর মা ছাড়া সে কিছুই চেনে না মায়ের দুধ পান করে সে বড় হয় মা ছাড়া দূরে থাকতে চায় না মা একটু দূরে গেলেই কান্নাকাটি জুড়ে দেয় এক বছর দু বছর তিন বছর মা তাকে ভিন্ন কোনো বিছানাতে শোয়াতে পারেন না রাত্রেবেলায় কান্না করে মাকে জড়িয়ে ধরে মায়ের বুকে না থাকলে তার ঘুমেই আসে না কিন্তু এই বাচ্চাটিকে যদি আমরা দেখি ধীরে ধীরে সে বড় হতে থাকে যখন সে কিশোর হয়ে যায় তখন মায়ের সাথে এক বিছানায় শুইতেই সে লজ্জা করে মার কাছে আসতে চায় না এবং দূরে দূরে চলে যায় যখন যুবক হয়ে যায় তখন মায়ের প্রয়োজনীয়তা হ্রাস পেয়ে যায় মায়ের প্রতি ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসার রূপটি ভিন্ন রূপ ধারণ করে মা থেকে দূরত্ব সৃষ্টি হয় সে বিবাহ সাদী করে তখন তার স্ত্রীর কাছেই সে বেশি সময় ব্যয় করে কিন্তু মাকে ভুলে যায় এই যে উদাহরণটি আমরা দেখলাম তাহলে দেখতে পাই যে মা ছাড়া যে বাচ্চাটি কিছুই বুঝত না এবং মায়ের শরীরে একীভূত হয়েছিল প্রায় 9 মাস দশ মাস সেই বাচ্চাটি এখন মা থেকে কিভাবে বিচ্ছিন্ন হচ্ছে একটি পর্যায়ে মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাচ্চাটির মমতা কমে যায় তাকে সম্মান করে কিন্তু মমতা ধীরে ধীরে কমে যায় এবং এক পর্যায়ে মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় মায়ের কথা স্মরণ হয় কিন্তু ধীরে ধীরে কয়েক বছর যাওয়ার পর মা কেউ ভুলতে বসে মাঝে মাঝে তার স্মরণ হয় তাহলে আমরা দেখতে পাই যে গভীর ভালোবাসাটি মায়ের সাথে বন্ধনটি ছিল ধীরে ধীরে সেটা কিভাবে দুর্বল হয়ে পড়েছে এবং এক পর্যায়ে সেটা কিভাবে স্মৃতি থেকে চলে যাচ্ছে তেমনিভাবে স্ত্রীর প্রতি ভালোবাসা বিবাহের পরপর যে প্রচন্ড আকর্ষণ ধীরে ধীরে তার পারিবারিক কারণে তার ব্যস্ততার কারণে সেটা কমে আসে সন্তানের প্রতি ভালোবাসা কীভাবে কমে যায় আজকে যিনি বন্ধু এক সময় কয়েক বছর যাওয়ার পর সে অনেক দূরে চলে যায় অনেক সময় সেই বন্ধুটি শত্রু হয়ে যায় আবার যেই ব্যক্তিটি যে শত্রু ছিল সে ক্রমান্বয়ে বন্ধুতে রূপান্তরিত হয় তাহলে এই বাস্তব ঘটনাগুলো আমরা যদি দেখি তাহলে দেখতে পাই অন্যান্য যত সম্পর্ক এবং ভালোবাসা সকল এবং ভালোবাসা সবকিছু হচ্ছে নাগতে আমি মাতৃগর্বে থাকা অবস্থায় যিনি আমাকে দেখেছেন আমার যত্ন নিয়েছেন দুনিয়াতে আসার পরেও তিনি আমাকে লালন পালন করার জন্য আমার মায়ের বুকে দুধ দিয়ে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যখন আমি চলাফেরা করতে পারতাম না আর যখন আমি বড় হচ্ছি তখনও তিনি আমার সাথে আছেন আবার যখন সকলে আমাকে কবরে শুয়ে দেবে তখনও তিনি আমার সাথেই থাকবেন কাজে কোন ভালোবাসাটি চিরস্থায়ী হলো সেটা হলো আমার সস্তার ভালোবাসা এ কারণে ভালোবাসার কথা যখন আলোচনা হবে সবচেয়ে বড় ভালোবাসা প্রধান ভালোবাসা হবে আল্লাহর প্রতি ভালোবাসা সস্তার প্রতি ভালোবাসা আর এই জন্যই আল্লা তালা আমাদেরকে ভালোবাসা চেয়েছেন তিনি দাবি করেছেন যে যারা বাস্তব অর্থে ইমানদার এবং বিশ্বাসী তারা সবচেয়ে বেশি তার প্রভুকে ভালোবাসবে অন্যান্য ভালোবাসাকে তারা বিসর্জন দিবে তার প্রভুর ভালোবাসার জন্য প্রভুর ভালোবাসাকে বিসর্জন দিবে না দুনিয়ার কোনো ভালোবাসার জন্য এটাই হচ্ছে ইমানের দাবি আর আল্লাহ আল্লাহতালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার ভালোবাসাকে প্রচণ্ডভাবে আমাদের জন্য প্রকাশ করেছেন হাদিসের ভাষা অনুযায়ী আমরা দেখতে পাই যে আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন তিনি বলেন যে भलोबाशा और दया आल्ला सृष्टि करशी भाग कराए एक भाग शुद्ध दुनिया दाना और निरानब्बे भाग की प्रभु आल्ला और मात्र एक भाग दुनिया बुके दे गुरु तरह बाचुर के भलवासे माँ सतान के भलवासे मानस मानस के भलोबाशे एक अंशर कारण भलोबाशा पृथिवीर बुके हैं तो নিরানব্বই ভাগ ভালোবাসা যেই জায়গায় যে রবের কাছে রয়েছে তার ভালোবাসাটা কত প্রঘাঢ় মানবতার প্রতি মানুষের প্রতি যিনি আমাকে এত ভালোবাসেন তার প্রতি না আমার কত ভালোবাসা হওয়া দরকার আল্লাহ আল্লাহনবী তার একটা তুলনায়ভাবে দিয়েছেন একবার যুদ্ধের ময়দানে একটি মা বন্দী হয়ে কাফের শিবির থেকে বন্দী হয়ে মুসলমানদের হাতে আসলো বন্দি হওয়ার কারণে তার ছোট বাচ্চাটিকে তিনি হারিয়ে ফেলেছেন এই বাচ্চাটিকে খুঁজার জন্য তিনি ছোট ছুটি করছেন অস্থির হয়ে সকল মানুষ তাকে দেখছে যে একটি মা ছোট করছেন তার বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য অনেক পরে বাচ্চাটিকে এক খুঁজে পেলেন তখন সেই বাচ্চাটিকে তিনি বুকে জড়িয়ে ধরলেন বারবার চুমু দিলেন আল্লাহ নবী এই মহিলার মমত্ব বোধ এবং ভালোবাসার প্রতি ইঙ্গিত করে সাধাদেরকে বললেন তোমরা কি মনে করো এই মাটির পক্ষে কি এই বাচ্চাটিকে আগুনে নিক্ষেপ করা সম্ভব তখন তারা বললো কোনো ভাবেই নয় তখন আল্লাহ নবী এই তুলনা দিয়ে দেখালেন এই দৃষ্টান্ত ব্যবহারিক দৃষ্টান্ত দিয়ে দেখালেন আর বললেন এই রকম মায়ের হাজার হাজার গুণ বেশি যে ভালোবাসাটি রাখা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তার বান্দাকে এত গভীর ভালোবাসেন যে অসংখ্য মায়ের ভালোবাসাকে এক করলেও আল্লাহর ভালোবাসার সাথে কোনো তুলনা হবে না কাজেই আমাদের রব আমাকে এত ভালোবাসেন মুসলিম অমুসলিম সকলের প্রতি আল্লাহর ভালোবাসা আছে তবে সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তি আল্লাহর এত ভালোবাসা পেয়ে যে আল্লাহকে ভালোবাসতে পারেনি সে অত্যন্ত দুর্ভাগা আর সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আল্লাহর এত ভালোবাসার বিনিময়ে আল্লাহকেও সেই ভালোবাসা ফেরত এজন্য আল্লাহর প্রতি ভালোবাসা পাওয়ার পথকে আমাদের খুঁজতে হবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি কিভাবে আমরা ভালোবাসা খুঁজে পাবো সেই দৃষ্টান্ত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন একটি উপায় যে আমি যে মডেল এক্সাম্পল প্রেরণ করেছি তাকে ভালোবাস আমরা এই বিষয়ে যে আধ্যাত্মিক ভালোবাসার বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আলকরানের কোরআনের জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চানময় সুখময় অনন্ত তাহলে দেখুন বৃষ্টি বিবাহের জীবন ঘনিষ্ঠ জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবনের ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়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 र्शक आशा कर जीवन रंगधनु प्रधान एक रंग हलो भलोबास सब चेमे কার প্রতি হওয়া দরকার এই বিষয়টি আমরা বিরতির আগে আলোচনা করেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন নিঃশ্বাসে নিঃশ্বাসে যার আমরা ভোগ করছি যার আমাদের ভালোবাসা নিবেদিত হওয়া দরকার এবং যারা বিশ্বাসী তারা সষ্টার হাজারো ভালোবাসার বিপরীতে তারাও ভালোবাসা পেশ করার জন্য চেষ্টা করে আর যারা দুর্ভাগ্যবান তারা সষ্টার হাজারো ভালোবাসা ভোগ করে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়ার মতো তাদের ততটুকু উদারতা নেই তারা কার পণ্য বোধ করে তারা কৃপণ তারা আল্লাহর ভালোবাসার বিপরীতে কোনো ভালোবাসা ফিরিয়ে দেয় না আমরা এই পর্যায়ে আলোচনা করছিলাম আল্লাহ যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসাকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য কোন পথে আমাদেরকে যেতে হবে কিভাবে আমার স্বস্তাকে ভালোবাসব কারণ আমরা সসটাকে দেখিনি কিন্তু সসটা নামতকে আমরা উপভোগ করছি অনুভব করছি কিন্তু সেই সসটাকে ভালোবাসা করার উপায় কি যুগে যুগে সেই সসটা সে আল্লাহ আমাদের জন্য নবী এবং রেসুলদেরকে প্রেরণ করেছেন নবী এবং রেসুলরা আমাদেরকে পথ নির্ণয় করে দিয়েছেন যে কোন পথে চললে আমরা আমাদের রবকে আমাদের প্রভুকে ভালোবাসতে পারবো আপন করতে পারবো কারণ রবের ভালোবাসাই হচ্ছে স্থায়ী রবের ভালোবাসা হচ্ছে পরিপূর্ণ অন্যান্য সকল ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী মায়ের ভালোবাসা ক্ষণস্থায়ী সন্তানের ভালোবাসা ক্ষণস্থায়ী বাবার ভালোবাসা ক্ষণস্থায়ী স্বামী এবং স্ত্রী ভালোবাসা ক্ষণস্থায়ী সেটা কখনো প্রগাঢ় হয় কখনো দুর্বল হয়ে যায় একসময় সেটা হারিয়ে যায় কিন্তু ভালোবাসা ভালোবাসা। আমাদের রবের আর এই রবের ভালোবাসা পেতে হলে তিনি যে মডেল আমাদের জন্য প্রেরণ করেছেন রসুল সেই রসুলকে ভালোবাসতে হবে ফি রাসুলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের পথ এবং পাথেও সেটাকে যদি আমরা অনুকরণ করি তাহলে আমরা আমাদের রবের ভালোবাসার পথে যেতে পারব। আমরা হারিয়ে যাব না আমরা হারিয়ে যাব না আমরা সঠিক পথে হতে যদি নবীর পথে আমরা আর নবীকে ভালোবাসতে হবে নবীর পথে চলতে হলে নবীকেও ভালোবাসতে হবে আমরা ততক্ষণ বিশ্বাসী হতে পারব না যতক্ষণ আমরা আমাদের নবীকে ভালো না বাসি এমনকি আমাদের নিজের প্রাণ থেকেও আমাদের নবীকে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী আমাদের জন্য ভালোবেসেছেন দুনিয়াতে তিনি কখনো আরাম করে দুবেলা খেতে পারেননি আরাম করে বিছানাতে শুইতে বিষয়নি ত্যাগ এবং মাধ্যমে তিনি আল্লাহ নবী যখন বিছানায় তখন চাটাইতে এত শক্ত থাকতো যে তার পিঠে চাটাইয়ের দাগ লেগে যেত একবার হজরত উম্মে সাল্লামা তার একজন স্ত্রী তিনি চিন্তা করলেন আল্লাহ নবীকে একটু আরাম দেওয়ার জন্য যে বিছানাটা আছে সেটাকে ডাবল করে দিলেন যাতে আল্লা নবী একটু কমফোর্ট একটু আরাম ঘুমাতে পারে ঘুম থেকে উঠে তিনি বললেন আমাকে কোন বিছানায় তুমি শুয়েছো বললেন এটা তো আপনারই বিছানা তিনি বলেন যে না আজকে খুব বেশি আরাম লেগেছে যার কারণে আমার আল্লাহর কাছে দাঁড়াতে আমার দেরি হয়ে গেছে উমেদ সাল্লামা বললো জিয়ারসুল্লাহ এটা আপনারই বিছানা তবে বিছানাটাকে আমি একটু ডাবল করে দিয়েছি দ্বিগুণ করে দিয়েছি যাতে একটু আপনার আরাম হয় নরম হয় আল্লাহ নবী বলেন না ওই বিছানায় আমাকে ফিরিয়ে দাও যেটা আমার ছিল যাতে করে আমার রবের কাছে আল্লাহর কাছে দাঁড়ানোর নেশায় আল্লাহর সাথে কথা বলার নেশায় যে কখনো কখনো মনে হতো সেজদায় গেলে যে আল্লাহনবীকে জীবিত আছেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত আয়েশা বলেন কখনো এমন হতো যে আল্লাহনবী এত দীর্ঘ সেজদা করছেন আমাকে নেড়ে চেড়ে দেখতে হতো তিনি কি জীবিত আছেন কিনা আমার মনের মধ্যে ভয় লেগে যেত কিভাবে একজন মানুষ এভাবে পড়ে থাকতে কিভাবে একজন মানুষ এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে পারে পা ফুলে যেত কারণ ভালোবাসা তাকে এই দাঁড়াতে সহযোগিতা করেছে একজন সাবি হাজর ইন আব্বাস বলেন যে আল্লাহ নবীকে আমি রাতের বেলায় দেখলাম যে তিনি নামাজ পড়ছেন আমার ইচ্ছা হলো যে আল্লাহ নবীর সাথে একটিদা করে তার সাথে আমি যেন তাহ্য নামাজ পড়ি তিনি সুরা বাকারা পড়লেন আমি মনে করলাম হয়তো একশো আয়াত পরে তিনি থেমে যাবেন না পরে তিনি রুকুতে চলে যাবেন সুরা আল এমরান শেষ করলেন মনে করলাম সুরা আল এমরানের কিছু আয়াত পরে হয়তো শেষ দাতে যাবেন কিন্তু দেখলাম সুরা আল শেষ হয়ে গেল তারপরে সুরের নেসা শুরু করলেন দেখুন এত দীর্ঘ আয়াত তিনি পড়ে যাচ্ছেন শুধু মেশিনের মতো পড়ে যাচ্ছেন তা নয় হজরত আব্বাস বলেন যখন জান্নাতের কোন আয়াত আসে তখন তিনি আল্লাহর কাছে জান্নাত যখন আয়াত আসে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন অর্থাৎ ধীরে সুস্তে বুঝে বুঝে তিনি কোরআনের আয়াত গুলোকে করে আল্লাহর কাছে পেশ করছেন দেখুন ভালোবাসার কত গভীরতা তাকে রাত্রে বিছানায় শুইতে দেয়নি তার স্ত্রী থেকে তাকে কেড়ে নিয়ে আসছে भलोबा कत गभरता आल्लर प्रति भलस दिखे नबीर प्रति भलान अंश आल्लाबी तुम्हें ती होते जत सक मानुषार परिवार परिजन माँ बाबा সকল মানুষের চেয়ে আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মানুষ তামাশা দেখার জন্য জড় হলো তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা আমাকে ফাঁসি দেবে তার আগে আমাকে দুটি রেখাতনামাজ আদায় করতে দাও তিনি দু রাখাতনামাজ আদায় করলেন এটি সর্বপ্রথম এক মুসলমান যিনি मृत्युर आगे नाम सुन्ना के प्रचलन करीब पर्याल्ला इबादत आल्लर काफेरा तुम कि तुम स्त्री की विधवा करते चाओ तुम्हारे एतिम करते चाओ जदि तुम्हारे स्त्री की विधवा करते ना चाओ सन्तान दे केतीम बनाते ना चाओ एक कथा बोल तुम्हें मुक्ति दे कथाटी आश्चर्य से कथाटी हल तुम जी बोल যে আজকের এই ফাঁসিতে আমি না ঝুলে যদি মোহাম্মদ ঝুলতো আমি আনন্দিত হতাম এই কথাটি যদি বলো তাহলে তোমাকে মুক্তি দেয়া হবে আমরা হলে কি চিন্তা করতাম যে আমি এই কথা বললে তো আমার নবীর কোনো ক্ষতি হবে না আমার যান বেঁচে যাবে বাচ্চাগুলো এতিম হবে না স্ত্রী বিধবা হবে না আমরা এভাবে ব্যাখ্যা করে নিজেকে বাঁচানোর জন্য এই শব্দটি বলতাম কিন্তু এই সাহাবি আল্লাহ নবীর এই সাহাবি সাহসিকতার সাথে উল্লেখ করেছেন বললেন হে বোকারা তোমরা জেনে রাখো ফাঁসিতে আমার নবী ঝুলবে সেটা আমি সহ্য করবো সেটা অনেক পরের কথা আমার নবী আমি বেঁচে থাকতে তার পায়ে একটি কাটা বিধু এটাও তো আমি সহ্য করতে পারব না তখন আবু সুফিয়ান পরে তিনি ইসলাম কবুল করেছেন তিনি বললেন মা রু আহাদু আহাদু আসহাবু মু আমি পৃথিবীতে অনেক ভালোবাসা মানুষের মানুষে ভালোবাসা দেখেছি কিন্তু কাউকে এত ভালোবাসতে দেখিনি ভালোবাসে আল্লাহর হয়েছেন তাদের উপর আল্লাহ হয়েছেন এমন নমুনা তারা রেখেছেন কি আল্লাহর প্রতি ভালোবাসা নবীর প্রতি তাদের এত ভালোবাসা ছিল আল্লাহ নবী বললেন বদরের যুদ্ধে যেহাদ শুরু হচ্ছে যুদ্ধ শুরু হচ্ছে তোমরা আসো ওই জান্নাত খুঁজে নাও যে জান্নাতের বিশালতা সকল আসমান এবং জমিনের চেয়ে বেশি তখন একজন সাহাবি বললেন বাহবাহ আল্লাহ নবী বললেন কি বুঝাতে চাইলে তুমি বাহ বাহ বলে তখন তিনি বললে ইয়ারসোল আল্লাহ আমি এটাই বুঝাতে চাইলাম যে আমি যেন এরকম জান্নাতের অধিবাসী হতে পারে তখন আল্লাহ নবী বললেন তুমি সেরকম জান্নাতের অধিবাসী তার হাতে কয়েকটি খেজুর ছিল তিনি খাচ্ছিলেন কিন্তু তিনি চিন্তা করলেন ইন্ম তোলা এই কয়েক মিনিট চলে যাবে এই খেজুরগুলো শেষ করতে এটা তো অনেক সময় লম্বা সময় আমি জান্নাতে যেতে চাই তিনি সেগুলো ছুটে ফেলে দিয়ে যুদ্ধে শরিক হলেন এবং একটু পরেই তিনি নিহত হলেন শহীদ হলেন এবং আল্লাহ নবী তাকে জান্নাতে জাননাতে সুসংবাদ দান করলেন তাদের কাছে জীবনটি আল্লাহ এবং তার রসুলের কথাটি এত মর্যাদাপূর্ণ তাদের ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের প্রতি এত ছিল কয়েকটি খেজুর খাওয়ার মতো সময় দেওয়ার तादे छेलो एतने तारा ते समय ना एतटुकु पर्त तपेक्षा करते जाननाते जा पागल छो क्या जी भलोबाशा जीवन रंग धनुर गुरुतपूर्ण एक रंग हलो भलोबासाबाशा निबेदन होते आल्ला के सृष्टि कर नबीर प्रति सहिक राम जो भलोबा से भाव नबी के भलते पथ एवं पाथे के अनुकरण करते ही आल्ला भलोबासा अर्जन करतेब चस्थायी सुख के ललिंगन करतेब सकल सुख हल क्षणस्थायी आल्लर जे सुख एवं शांति जानना रेखे से चस्थायी भलोबाशा केतेज करतेल्हर प्रति निबेदन करते ही चिरस्थायी जानना के अर्जन करतेब जेटा चिरस्थायी सुख जुखर पर स्पर्श करा दुनिया दुखर पर सुख आसे सुखर पर दुख आसे কিন্তু জান্নাতে সুখের পরে আর কোনো দুঃখ আসবে না চিরস্থায়ী সুখ পেতে হলে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে হবে এবং অনুকরণ করতে হবে আমাদের জীবনে বারবার ভালোবাসার পরীক্ষা আসবে হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে আল্লাহ পরীক্ষা করেছেন দেখি তোমার সন্তানকে জবাই করো তো আমার ভালোবাসার জন্য তিনি প্রস্তুত হয়ে জবাই শুরু করে দিলেন একইভাবে আমাদের জীবনেও বারবার পরীক্ষা আসবে আল্লাহর বিধান এক পাশে আর আমার ব্যবসা বাণিজ্য আরেক পাশে এখন আমি কি আমার সম্পদকে ভালোবাসি না আল্লাহর বিধানকে মর্যাদা দেব পরীক্ষা হবে আমার স্ত্রী আমার সন্তানরা চায় এমন একটি কিছু আবদার করে যেটা আমার আল্লাহ এবং তার রসুলের পথের ব্যতিক্রম সেখানে আমি পরীক্ষা দিচ্ছি আল্লাহর ভালোবাসা কি প্রাধান্য পাবে না আমার পরিবার পরিজনের ভালোবাসা প্রাধান্য পাবে একইভাবে আমার বন্ধু বান্ধবরা আমাকে একদিকে পরিচালিত করতে চায় কিন্তু আমার ভালোবাসা আল্লাহ এবং তার রসুলের প্রতি বেশি না আমার বন্ধু বান্ধবের প্রতিবেশী সেটাকে প্রমাণ করতে হবে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে অনেক বন্ধুরা আছেন তারা নামাজ পড়েন না এবং তাদের প্রেসার হলো আমি যেন নামাজ না পড়ি এখন আমি যদি নামাজ পড়ি আমার বন্ধু ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসাকে আমার প্রাধান্য দিলাম আমার বান্ধবীরা হিজাব পড়েন না আমি যদি হিজাব পড়ি আল্লাহর বিধানকে আমি মর্যাদা দিলাম কাজেই সুখ এবং শান্তির পথে আমাকে যেতে হলে আমাকে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে আর এই ভালোবাসা চিরস্থায়ী সুখের দিকে আমাকে নিয়ে যাবে। আমার প্রধান আমার জীবনের রং ভালোবাসাটি নিবেদিত হবে আমার রবের প্রতি আমার সষ্টার প্রতি আমার রেসুলের প্রতি তাহলেই আমাদের সাফল্য আসবে আবারও পরবর্তী পর্ব আপনাদের সাথে সাক্ষাৎ হবে এই আশা রেখে আজকের পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে ছয় क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हलो तौहित प्रचार कलिमार आवेदन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 सत्य ट ब देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश